দেখেন আল্লাপাক শচক্ষে বাসির আল্লাহাক সরাসরি দেখেন এই জন্য আল্লাহর বাসারত আল্লাহর দৃষ্টি সর্বত্র বিরাজমান পাক দেখেন না এরকম কোন আমল করা কারো পক্ষে সম্ভব না তাই এই জন্য আল্লাহ সুবাহ নিজেই সব দেখেন আল্লাহর কাছে উকিল বেরিস্টার কিছুই দরকার নেই আল্লাহ তো দেখেন দেখেন আবার এখানে কারা আমার সম্মানিত লেখা করা লিখতেছে। আবার আল্লাহ রেকর্ড করতেছেন সব ডকুমেন্ট আছে আদালতে গেলে একা একা যাইতে পারো তোমার তো উকিল নিয়ে যাইতে হয় একজন আইনজীবী নিয়োগ করতে হয় তা আল্লাহর আদালতে যাইবে আল্লাহর বিচার তোমার আইনজীবী লাগবে না আইনজীবীর ব্যবসা বিরাট ব্যবসা কোটি কোটি টাকার ব্যবসা রমরমা ব্যবসা বিশেষ করে এই উপমহাদেশে মূর্খ লোকদেরকে এই ব্যবসার বেশি পুঁজি বানানো হয় যে মূর্খ লোকেরা অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে ওই উকিল নিয়োগ করে সব খরচ করে ফেলে যে আখেরাতের জন্য উকিল নিয়োগ করে আল্লাহর কাছে আল্লাহর কাছে কোন উকিলের বারবার বলছেন আমি আল্লাহ তোমার ওয়াকিল হওয়ার জন্য যথেষ্ট আল্লাহ ওয়াকিলা খবরদার আমি আল্লাহকে ছাড়া আর কাউকে তুমি ওয়াকিল নিয়োগ করিও না আল্লাহ নিষাদ করছে খবরদার আমি আল্লাহ তোমার উকিল আমি বিচারক আমি উকিল আর ওয়াকিল নিয়োগ করা তোমাদের দরকার নাই